যারা বিচ্যুত বিপদগামী যারা হয়ে গেছেন আহলুসামা থেকে যারা বের হয়ে গেছেন অথবা যারা জামার আকিরা পোষণ করেন না সেরকম কতগুলা ফেরকা অথবা সেক নিয়ে আমরা কথা বললাম গতদিন এটা অনেকে কাছে মনে হতে পারে যে এটা বাহুল্য এটা কি দরকার ছিল এটা আমরা তো শুধু শুদ্ধটুকু জানলেই হইতো ট্রু এটা অনেকটা ঠিক আপনি যদি শুদ্ধটা আসলেও খুব শক্তভাবে পড়াশোনা করে যদি শুদ্ধটা ধরে রাখতে পারেন তাহলে ডিফেন্স সেক্টর মধ্যে জানা খুব বেশি যে জরুরি তা না কিন্তু আমরা কয়জন সেরকম শ্রম সময় বা মেধা ব্যয় করতে পারি অথবা সম্পদ ব্যয় করতে পারি যার মাধ্যমে আমরা একদম খুব শক্ত আঁকিদার উপর প্রতিষ্ঠিত হব এ খুব ডিফিকাল্ট সবসময় হয় না সুতরাং আপনি যে সমাজে বড়ো হন যে সমাজে জন্মগ্রহণ করেন ফর এক্সাম্পল আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমরা প্রিডমিনেন্টলি আপনার দেওবন্দী স্কলার বলে যাদের বা দেওবন্দি আলেম বা দেওবন্দি থেকে যারা শিক্ষা দিন শিক্ষা করেন অথবা সেই ধারাটা যারা ফলো করেন তাদের কাছ থেকে আমরা দিনটা প্রাথমিকভাবে জানি বা শুনি বা বুঝি আমাদের ফ্যামিলিগুলো সেরকম আমাদের বাবারা আমাদের দাদারা সেভাবেই জীবনযাপন করছেন সেভাবেই দিন পালন করছেন দিন শিক্ষা করছেন এবং সেটাই আমাদের প্রচলিত আমাদের দেশের প্রচলিত নর্ম বা রীতি বা স্বাভাবিক ব্যাপার আমার মনে হয় মসজিদগুলো যদি আপনারা আপনারা যদি জরিপ চালান যে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে সেগুলার পালপেট বা মিম্বরগুলা থেকে কারা কথা বলেন হয়তো নাইনটি পারসেন্টে আপনি দেখবেন যে দেওবন্দি কোনো না ভাবে দেওবন্দি আলেম যাদেরকে আমরা বলি দেওবন্দির ভিতরে আপনার আশারি আমি আগের দিন বলছি যে আমার দেশে মানুষজন অধিকাংশই হয় আষারি অথবা মতুরিদি আকিদার দিক দিয়ে দেওবন্দের আলেমরাও তাই তারা আইদার ইউজুয়ালি আইদার আশারি ওর মাতুরিদি আর দেওবন্দির ভিতরে এমনি আবার আলেমদের থেকে যেসব আলেমদের থেকে তারা শিক্ষা গ্রহণ করছেন তাদের ভিতরে আবার দুভাগ আছে হুসাইনি এবং থানাবি আশাফ আলী থানবীর অনুসারী অনুসারী যারা তাদেরকে থানাবি বা থানবি বলা হয় আর কেউ কেউ আছেন হুসাইনি বলা হয় হুসাইন আহমদ মাদানীজি ওনার ওনার অনুসারী আছেন অনেকে বাট তারা গ্রস লেভেলে সবাই দেওবন্দী এখন দেওয়বন্দীদের ভিতর তারা আমাদের যে শিক্ষা দেন বা তারাই করেন সেখানে এমনিতে তো আশারি মাতরিদি সম্বন্ধে আমরা বললাম যে তারা আল্লাহর সিফার সমূতে অনেক সিফাত বিশ্বাস করেন না বা অনেক সিফাত অস্বীকার করেন ইত্যাদি সেগুলো একদিকে যেমন ভয়ঙ্কর আর একদিকে ভয়ঙ্কর হচ্ছে যে দেওয়ার আলেমদের অনেকেই বুঝে হোক বা না বুঝে হোক আমরা ধরে নেব না বুঝেই করছেন তারা অনেকেই কিন্তু সর্বেশ্বরবাদী বা পেন্থেস্ট যেটাকে আমরা বলি প্যান্থেস্ট কথাটা মানে হচ্ছে যারা সব কিছুর ভিতরে আল্লাহ আছেন বলে মনে করেন এটা কিন্তু একটা কুফার আকবর বা শেরক আকবর বলতে পারেন এটা বিশাল ধরনের ফ্ল একটা আকিদার ফ্ল বা মারাত্মক ত্রুটি আকিদের যারা মনে করেন যে সব কিছুর ভিতরে ভিতরে আল্লাহ আছেন আমি নিজে পড়ছি আশরাফ আলী থানবির লেখা তার উস্তাদ ছিলেন এমদাদুল্লাহ মাক্কি মহা মোহাজির তার লেখা বা তার ই আপনার মানে শেদ বা তার কবিতা এছাড়া আপনার আপনি জানেন হয়তো যে আমাদের দেশে কমি মাদ্রাসাগুলাতে মৌলানা জালাল উদ্দিন রুমির মোসনবী পড়ানো হয় মোসনবী শরীফ বলা হয় এটা পুরাটা ফুল অফ শিল্ক এবং উনিও সর্বেশ্বরবাদী ছিলেন এখন এদেরকে শ্রদ্ধা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আপনাকে অলমোস্ট একজন অবিশ্বাসী বলবে আপনি যদি এই সমস্ত চরিত্র বা যাদের কথা বললাম তাদের সমালোচনা করেন বাংলাদেশে আশা আশাফেরি থামবে সমালোচনা করেন বা সমালোচনা তো অ্যাকচুয়ালি তাদের পার্সোনাল সমালোচনা তা তো মারা গেছেন তাদের আমল বন্ধ হয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন অথবা তাদের অজ্ঞতার অজুহাত গ্রহণ করেন সেটা দোয়া করব কিন্তু অ্যাট দা সেম টাইম তারা যে ডেভিয়েন্ট কাজগুলো রেখে গেছেন লেখা লেখালেখিক বইপত্র সেগুলো আমরা অবশ্যই অবশ্যই এক্সপোজ করবো মানুষের কাছে যেন মানুষের ইমান নষ্ট না হয় বা মানুষ সেগুলিতে বেঁচে থাকেন আমাদের দেশে খুব প্রচলিতভাবে মানে খুব মরমী একটা ভাব নিয়ে বা কি বলবো আধ্যাত্মিক ডেপথ বা আধ্যাত্মিক ইমোশন অথবা আধ্যাত্মিক কি বলবো আবেগ নিয়ে মানুষ কিন্তু এই সমস্ত জিনিসগুলো কবিতা গান অথবা লেখালেখি পড়ে থাকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যারা দিচ্ছি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তাদের জন্য যেমন তারা একটা কিছু গান আছে বাংলাদেশে একটা কথা আমি বলতেছি যে তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ আল্লাহকে বলতেছে তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ খানিক চোখের আড়াল হইলে সবই আধার অন্ধ এটা শুনতে কিন্তু একটা মানে এ পোয়েটিক ওয়ার্ক শুনতে কিন্তু বেশ ভাল লাগে বা বেশ বেশ মনে হয় যে ভাববাদী ব্যাপার বা একটা মরমী ব্যাপার আছে কিন্তু আসলে এটা পিওর সের গাছ কারণ আল্লাহ ফল না আল্লাহ ফুল না আল্লাহ ফুলের গন্ধ না আল্লাহর ফল আল্লাহর সৃষ্টি ফল আল্লাহর সৃষ্টি ফুল আল্লাহ সৃষ্টি গন্ধ এই ফিলসফিগুলা এই সর্বেশ্বর বা যেটা বললাম আমি এটা আসছে আসলে কিছুটা পারস্ব থেকে আসে কিছুটা হিন্দুইজম থেকে আসছে বা মিলেমিশে একাকার হয়ে গেছে পেনথেজম বলে এটাকে পৃথিবীতে অনেক ধরনের পেনথেস্ট আসে বা অনেক ধরনেরই আছে যেমন রবীন্দ্রনাথ পেন্থেস ছিলেন ছিলেন লালন ফকির ছিল লন বাংলাদেশে অলমোস্ট একটা রিলিজিয়াস জিল নিয়ে তার গান তার কবিতা তার জীবনী পড়া হয় অথচ লন ফকের একদম পিওর উপর ছিলেন এবং উনি ছিলেন মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন কে না আসলে এবং ওনার খুব ভক্ত ছিলেন বা এই ছিলেন অ্যাপ্রিসিয়েট করতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এইভাবেই আপনাদের এটা আসলে হিন্দুইজমে প্যান্থিজমের একটা ই আছে আত্মা পরমাত্মা যে কোনো আত্মা মরে গেলে পরমাত্মার সাথে মিশে যায় বা এই ধরনের ধ্যান ধারণা আসে পুনর্জন্ম বা মিলেমিশে একাকার হয়ে যাওয়া ফানা হয়ে যাওয়া যেখান থেকে মুসলিম সুফিরা বলেন যে আল্লাহ সাথে মিশে যাওয়া এগুলো খুব বড়ো ধরনের আকিদার ত্রুটি এবং এগুলি থেকে আমাদের সাবধান হওয়া দরকার বলেই আমাদের দেবিয়ান শেখগুলোর সম্বন্ধে জানা দরকার যেমন আপনারা হয়তো অরুস কথাটা অনেকেই শুনছেন উরুস আইন রাসিনারাবিকে যদি বলেন বাংলাদেশে উরুস বলে আর কি শাহজালালের মাজারে উরুস হয় আপনার আটরসিতে উরুস হয় বা উরুস মানি জানেন উরুস মানি চিন্তা করছেন যে কী বলা হচ্ছে কি জানা আসলে আমরা চিন্তা করি না কখনো উরুস কথাটা মানে হচ্ছে বিয়ে একজন বুজুর্গ অথবা পীর অথবা সুফি সফিদরবেশ যেদিন মারা গেলেন সেদিন দিন ওনার আল্লাহর সাথে বিয়ে হয়ে গেল অর্থাৎ আল্লাহর সাথে উনি মিশে গেলেন নজপিল্লা মানে এটা মুখী উচ্চারণ করা উচিত না কোনো কোনো ন্যূনতম মুসলিমের এটা মুখী উচ্চারণ করা উচিত না উরুস কথাটা কিন্তু আমাদের দেশে দেখবেন শাহজালালের মাজারের উরুস ছাপুরাণের মাজারে উরুস বা এটা একটা বিশাল উৎসব আপনি দেখবেন কয়েকশো গাড়ি সিলেটে যাদের জন্ম যারা সিলেটে যেটাকে সকল দরগা শাহজালালের দরগা বলা হয় দরগা কথা এইগুলো কথাগুলোই ইউজ করবেন আমরা মাজা দরগা রজা এই কথাগুলো ইউজ করব কবর শেষ যাই হোক শাহজিলার দরগা যেটাকে বলা হয় সেটা আপনার উড়ুসের সময় আমি দেখছি যে মানে কয়েক শত গাড়ি গাড়ি বলে বড় বড় বাসগুলো আর কি বাসগুলো সব ব্যানার লাগায় লাগায় উড়ুসে জয়েন করতে গেছে এবং গেছেটেন্ট সবই একসাথে হচ্ছে এগুলো যে কত গর্হিত সেটা যদি না জানেন তাহলে জাস্ট সামাজিক রীতি হিসেবে তো আপনি সেটাতে অংশগ্রহণ করতে পারেন দেওয়াজ এ টাইম আমি মানুষকে বলি যে আমি নিজে তো আমি তো খুব কম বয়সে বিয়ে করছি যখন বিয়ে করছি আমার ওয়াইফকে নিয়ে আমি আই ওয়াজ টোয়েন্টি টু ইয়ার্স প্লাস বাইশ বছর তিন মাস বয়সে আমি বিয়ে করছি আমার ওয়াইফকে নিয়ে আমি সিলেট গেছি প্রথমবার সে তো সিলেটই না যাই হোক তখন আমি তাকে সাজার দরগা নিয়ে গেছি এবং নিয়ে গিয়ে বলছি যে আজকেই একটা বিশাল সুযোগ তোমার যা যা চাওয়ার এবং যখন সে বের হবে তখন আমি বলছি খবরটা পেছন ফিরে বের হয়ে না পেছনে হেঁটে হেঁটে বের হয়ে যাতে তোমার দেশটা মাজারের দিকে না থাকে এটা একদম ব্ল্যাট অ্যান্ড শেট মানে একেবারেই ইমান বিনষ্টকারী সাথে সাথে ইমান নষ্ট কথা আমি তবা করছি আল্লাহর কাছে তবা করছি মাফ চাইছি আপনাদেরও যদি সেরকম কখনো করে থাকেন মানত করে থাকেন কোনো দরগায় মাজারে ইত্যাদি আপনারা তবা করবেন আল্লাহর কাছে মাফ চাবেন এবং সেখান থেকে বের হয়ে আসবেন যাই হোক যেটা বলতেছিলাম যে ফ্লগুলো যদি না জানেন ডেভিয়েশনগুলো যদি না জানেন ডেভিয়েন সেটগুলো যদি না জানেন তাহলে এটার সাথে স অবস্থান করবেন এবং এটাকে গর্হিত কিছু মনে হবে না আমি যেটা বললাম যে দেওবন্দি 90 হয়তো আমাদের পালপিট যারা দখল করে আসেন যারা মেম্বর থেকে খুব বাদেন অথবা যারা বাসায় আপনি আপনার বাচ্চা রাখ বাচ্চাকে পড়ানোর জন্য যাকে রাখেন নাইনটি পারসেন্ট অফ অফ দোজ আর দেওবন্দি আলেম কিন্তু দেওবন্দি আলেমরা হয়তো তারা হয়তো ফুডসোল্জার তারা হয়তো অত কিছু জানেন না কিন্তু তাদের তারা যাদের কাছে দিন নিয়ে থাকে যাদের কাছে দিন শিক্ষা করবে যাদের অনুসারী তারা তারা ছিল সর্বেশ্বরবাদী এবং সর্বেশ্বরবাদী তো আমি বললাম যে এটা হয়তো কুফর আকবর সিরকা আকবর দুইটাই সো আমাদের অন্তত পার্সোনাল লেভেলে ডিবেট ডিবেট ঝগড়াঝাঁটির জন্য না পার্সোনাল লেভেলে আমাদের জানা উচিত যে ডেভিয়েশনগুলো কি কি এবং আমাদের নিজেদের থেকে বাঁচা নিজেদেরকে বাঁচানো উচিত সেসব থেকে তাদের দোহাই দিয়ে তো আমরা কেমন দিন পার পাবো না কারণ আমরা বলতে পা আমরা আমরাও তো বলবো যে আমার বাপদাদার এরকম করছে বাপদাদার দোহাই দিয়ে কেউ পার পাবে না এটা এটা আর একটা ব্যাপার আর কি আমাদের আমরা কত কিছু জানি আমরা অলমোস্ট চারে যাওয়ার চিন্তা করতেছি রকেট বাংলাদেশের মতো একটা গরিব দেশও স্যাটেলাইট লঞ্চ করছে সেখানে আমরা কোন জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা অর্থাৎ আমি অনেক বলি যে এক একজন মুসলিমের জীবনের একমাত্র লক্ষ্য যদি একটা লক্ষ্য বলা হয় তাহলে সেটা কী সেটা হচ্ছে সে যাবে যে কোনো উপায়ে সে জাননাতে যাওয়ার চেষ্টা করবে সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আপনার জীবনের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা সুতরাং আমি তো কারো মুখের দিকে তাকাই আমার বাপের দিকে তাকাই মায়ের দিকে আল্লাহ তো কোরআন বলছেন যে ওই বহন করবে না যেটা পূজা করছে সেই যুক্তিতে সহ অবস্থান করবো এটা কোনো যুক্তি হতে পারে না নিজেকে এনসি এনস্ত্রী সবাই কে দিন করবে এবং এখনো করা উচিত এই ব্যাপারে অন্তত করা উচিত আর কোনো ব্যাপারে না হলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ছাড় নাই মানে কারোর দিকে তাকায় হাজবেন্ডের খাতিরে আমি জান্নামে যাব মায়ের খাতিরে যাব বা ওয়াইফের খাতিরে যাবো বা ওয়াইফের জন্য যাবো এটা এটা মিনিংলেস একটা ব্যাপার এটা খুবই মানে ফ্যাটাল এবং খুব ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার আমি কারোর জন্য দুনিয়ার কারোর জন্য আমি জাহান নামে যাইতে রাজি না কারও জন্য আমি জাহান্নামে হতে রাজি না আমি জাননাতে যাইতে চাই এবং আমি কারোর জন্য জান্নাত স্যাক্রিফাইস করতে রাজি না কারো ফর মায়ের জন্য বাবার জন্য হাজব্যান্ডের জন্য ছেলের জন্য মেয়ের জন্য কারোর জন্য আমি জাহান্নামে যাইতে রাজি না আমি জাননাতে যাইতে চাই সুতরাং তাদের দোহাই দিয়ে আমি তাদের ভুলগুলোকে রেপ্রিকেট করব বা সেগুলা রিপিট করব এবং সেগুলাকে আপনার জীবনে ধারণ করে বাঁচবো এবং মারা যাব এটা হতে পারে না সেই জন্যই ডেভেন্সের সম্বন্ধে জানার এত দরকার আর কি আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে এগুলো বাহুল্য বা এইগুলা আমাদের জেনে লাভ কি অফকোর্স দরকার আছে এগুলা অফকোর্স দরকার আছে যেন আপনি সেখান থেকে থাকেন আসেন এবার আমরা একটু আগাই আমরা একটু অল্প ভিতর দিয়ে ইমানের কিছু বিষয় এবং তহিদ মেনলি তহিদ নিয়ে আমরা একটু একটু একটু পড়াশোনা করব অল্প অল্প জাস্ট টাচ করে যাব আর কি ইসলামী বিশ্বাসের কেন্দ্রস্থলে পিবোটাল যেটা বলি আমরা রয়েছে আল্লাহ বিশ্বাস আল্লাহ বিশ্বাসটা হচ্ছে মাঝখানে সেন্টারে এবং তার চারিদিকে সব কিছু ঘুরে ইসলামী ইসলামী বিশ্বাস ধর্মবিশ্বাস বা ইমান যাই বলেন বাকি সকল বিশ্বাসই হচ্ছে আসলে আল্লাহ বিশ্বাসের ভ্যারিয়েবল আপনি যদি দেখবেন আমরা কি বলি আমান তো বিল্লাহি আমি আল্লাহ বিশ্বাস করি ওমালা আইখিহি কুতুবিহি তার ফেরেস্তা তার কিতাব ওয়ারসুলিহি তার রসুলগণ এইভাবে আমরা বলি সো আপনাকে যদি কেউ আগে বলছি সম্ভবত আমাকে আপনাদের মানে আগের কোন একটা পর্বে বলছি আবারও বলতেছি যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো ওয়াট ইসলাম ইজ অল অবাউট ইসলাম ইসলাম কি বলে ইসলাম কি আসলে আপনি যদি এক সেন্টেন্সে বলতেন তাহলে বলতে পারতেন ইসলাম ইজ অল অ্যবাউট লাহ বা কলেমা তৌহিদ বলবো আমরা এটা তহিদের কলেমা এটা বা কলেমা তৈবাও বলা যায় সেটা আলাদা জিনিসটাই মানে ভালো আর কি আর তহিদ মানে তো তহিদ আল্লাহর একত্ব আল্লাহর অদিত অদ্বিতীয়তা সেটাকে আমরা তহিদ বলি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট ইসলাম কী নিয়ে কথা বলে ইসলামকে এক সেন্টেন্সে বলেন দেখি আমাকে আপনি বলতেন লাহ আল্লাহ আর কেউ যদি বলতো যে ইসলামকে এক শব্দে বলেন দেখি তখন আপনি বলতেন তহিদ তহিদ মানে আল্লাহর একত্ব অদ্বিতীয়তা বা আল্লাহ যে এক তার যে কোনো শরীর নেই এই ব্যাপারগুলো তো এটা নিয়ে কোরআন নিয়েও যদি কেউ কথা বলে এটা আমার কথা না বড় বড় কথা আমি তাদের কাছে শিখছি বা তাদের কাছে পড়ছি সেই জন্য বলতেছি কোরআন নিয়েও যদি কেউ বলে তাহলেও আসলে আপনি বলতে পারতেন যে কোরআনের সামারি হচ্ছে লাইলাহ আর এক শব্দে যদি কেউ বলে তাহলে অল অফ ইট ইজ অ্যাবাউট তহিত এটা বড় বড় কথা আমরা এখানে পাঁচটা পয়েন্ট পড়ব যে কিভাবে কীভাবে তার কথা বলতেছেন কোরআন কোরআন কেন বলতেছেন যে অলফ ইট ইস তহিদ বা তহিদ নিয়ে কথা বলে গোটা কোরআনটাই এখানে আমরা যা যে স্কলারের এসেছে পড়ব তার নাম হচ্ছে ইমিন আবি ইজাল হানাফি আপনাকে আগেও বলছেন ওনার নাম যে উনি সিরিয়ান বংশোদ্ভ ছিলেন এবং সাতশো বছর রাফি সাতশো বছর আগে এখন থেকে সাতশো বছর আগে স্কলার উনি আপনাদের বলছিলাম যে লাকিদার তাহাবিয়ার অনেক কটা সরা আছে সরা মানে এক্সপ্লেনেশন আছে বহু মানুষ এটাকে এক্সপ্লেন করছেন এবং বোঝার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন আমরা আপনাকে বলছিলাম যে আমরা আপনাদেরকে এত পয়েন্ট আকারে বা জাস্ট একশো পাঁচটা পয়েন্ট যদি চান আপনারা তাহলে আমরা হয়তো এই গ্রুপে দিলাম আপনারা সেটা পড়ে নিলেন দেখে নিলেন যেটা খুব বেশি হবে না আপনার হয়তো একটা ওয়ার্ড ফাইলে আমরা এই করতে পারবো অথবা পর্যায়ক্রমে দিতে পারি আমি এক একদিনে কয়েকটা করে সেটা যদি চান দিব আমরা তো যাই হোক যদি আপনাদের কাজে লাগে তো এখানে বলতেছেন যে গোটা কোরআনটা আসলে কি নিয়ে কথা বলে এক নম্বর বলতেছেন আল্লাহর নাম গুণাগুণ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে এবং এটা হচ্ছে জ্ঞানে ও প্রত্যয়নে তহিদের একাংশ আল্লাহর নাম নিয়ে আলাপ করে কোরআনে দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহর নাম গুনাগুণ আছে আল্লাহ কি কাজ কর্মকাণ্ড আছে আল্লাহর আল্লাহ কি কাজ করেন বা এই দুই নম্বর হচ্ছে মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ডাকে কোরআন কী বলে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলে তার কোন শরিক স্থাপন করা ছাড়া মানে আপনি যেন কোনো শরীর শরিক ই না করেন এবং আল্লাহ ছাড়া আর যা কিছু উপাসনা করা হয় সব ত্যাগ করে মানে আর বাকি সব বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর উপাসনা করবেন এবারত করবেন এটাই বলা হয় আর এটা হচ্ছে নিয়ত আমলের তহেদ এই এই ব্যাপারটা কি নিয়তে আসবে এবং আমলে আসবে মানে দুইটা মিলাই হবে কিন্তু এটা এই যে আল্লাহ ছাড়া আল্লাহকে যে আপনি ইবাদতের একমাত্র আল্লাহ ইবাদত করবেন এটা কি মনের দিক দিয়ে আপনি করবেন এবং আমলের দিক দিয়েও করবেন দুইটাই থাকতে হবে মনটাও যেমন শুধু আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু আপনার মনটা হলো কথার কথা আপনার মনটা হচ্ছে যে নামাজে আপনার মন নেয় আপনি নামাজ পড়তেছেন ইলেকশনে জিতার জন্য সেটা আল্লাহর জন্য হলো না শীর্খ হয়ে মানুষকে দেখানোর জন্য যে আপনি নামাজই সো দে ভোট ফর ইউ এটা তো হলো না কথার কথা একটা উদাহরণ দিলাম আমি তিন হচ্ছে কোরআন আমাদেরকে আদেশ করে নিষেধ করে এবং তার আনুগত্যের দাবি করে তার মানে আল্লাহর আনুগত্যের দাবি করে এবং এগুলো হচ্ছে সব তহিদের প্রয়োগের অংশ মানে সব ধরনের তহিদের প্রয়োগের অংশ আসলে আমরা তহিদের ক্লাসিফিকেশান এখনও পড়িনি পরে পড়ব অল্প করে পড়ব আমাদের আসলে মানে ওইটাতে খুব ডিটেলস যেতে চাই না আমরা অল্প জাস্ট টাচ করে যাব কারণ হাজার হাজার পৃষ্ঠা আপনি পড়তে পারেন তহিদ নিয়ে গবেষণা করতে পারেন পড়তে পারেন আমরা এখানে মিনিমাম এবং মিনিমাল যেটুকু সেটুকু করব। বা সেটুকু পড়ব তো তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কোরআন আমাদেরকে আদেশ করে নিষেধ করে এবং তার মানে আল্লাহর অনগত দাবি করে এবং এগুলি হচ্ছে সবই তহিদের প্রয়োগের অংশ এবং যা দিয়ে তহিদ বাস্তবায়িত হয় এবং পূর্ণতা লাভ করে চার নম্বর বলতেছে কোরআনে কোরআন কী করে কিরান কোরআন কোরআনের বিষয়বস্তু নিয়ে বলতেছেন কী বলতেছেন যে এই জন্য বলতেছেন যে এইগুলো থেকে আমরা জানবো বুঝবো এবং অনুধাবন করব যে গোটা কোরআনটায় আসলে তহিদ নিয়ে কথা বলে চার নাম্বার বলতেছেন কোরআন বলে যারা তহিদে বিশ্বাস করে তাদের আল্লাহ কীভাবে সম্মানিত করবেন বা পুরস্কৃত করবেন এবং তাদের পৃথিবীতে কিভাবে সমাদর করবেন বা করেন এবং আখেরাতে তাদের কী দিয়ে সম্মানিত করবেন এই সবই হচ্ছে তহিদের পুরস্কার আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তাদের নিয়ে আলোচনা করে করান এবং আলোচনা করে তাদের নিয়ে যাদের আল্লাহ এই পৃথিবীতে শাস্তি দিয়েছেন অথবা যাদের পরকালে শাস্তি দিবেন এটা হচ্ছে যারা তহিদ পরিত্যাগ করে তাদের প্রাপ্তি এই পাঁচ ক্যাটাগরির জিনিস নিয়ে কোরআন আলোচনা করে সুতরাং যার কথা বললাম আবি ইজাল হানাফি উনি বলেন এভাবে গোটা কোরআনই হচ্ছে আসলে তহিদ এবং ফলাফল সরি তহিদ কমা এর ফলাফল এবং এর পুরস্কার সংক্রান্ত আলোচনা তা তহিদ অস্বীকার বা শেখ সম্বন্ধে যারা তা করে যারা তা করে থাকে তাদের সম্বন্ধে এবং সেই জন্য তারা যে শাস্তি ভোগ করবে সেসব নিয়েও আলোচনা করে মানে কোরআন সেসব নিয়ে আলোচনা করে কোরআনের প্রথম সুরা অর্থাৎ সুরা ফাতিহা তার শুরুটা কি সকল প্রশংসা আল্লাহ যিনি জগৎসমূহের প্রতিপালক এই কথাটা হচ্ছে তহিদ আসুন আপনি যখনই বলতেছেন প্রতিপালক বললেন মানে কি তহিদ রুবী আমরা পরে দেখব এটা সেটা ইনশাল্লাহ সকল প্রশংসা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর এবং ই এটা হচ্ছে কি এটা তহিদ তারপরে আপনি বলেন পরম দয়ালু দাতা এই কথাটাও তহিদ কারণ যে সেন্সে আল্লাহ দয়ালু যে আল্লাহ দাতা সেটা হচ্ছে আর কে কারোর সাথে এই সিফাতের কোনো ই নাই। শেয়ারিং নাই এবং কোনো ই নাই অ্যাবসোলুট সেন্সে সেটা আর রহমানুর রহিম বলেন আপনি আচ্ছা বিসমুল্লাহ রহমান রহিম বা আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমানুর রহিম এটুক পড়লাম আমরা তারপরে আপনি বলতেছেন মা আলি শেষ দিনের অধিপতি এটাও তহিদ তারপরে আপনি বলতেছেন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এটাও তহিদ আমাদের সরল পথে পরিচালিত করো এটাও তহিদ আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চাইতেছেন আল্লাহ যেন আপনাকে পরিচালনা করে কেন এটা হচ্ছে তহিদের অনুসারীদের পথে পরিচালিত হওয়ার প্রার্থনা যাদের উপর রয়েছে আল্লাহর আশীর্বাদ আচ্ছা তাদের পথে নয় যারা তোমার ক্রোধ উপার্জন করেছে এবং তাদের পথেও নয় যারা বিপদগামী অথবা অন্য কোথায় যারা তহিদ পরিত্যাগ করতেছে সেটা নিয়ে এটা কথা বলতেছে সুতরাং এটাও তহিদের কথা শোনাচ্ছে আপন আমাদের এইভাবে দেখলেন সুরাফাতিয়ার নাম কি অমুল কোরআন অমুল কোরআন কোরআনের মা মানে গোটা কোরআনের জিজ্ঞাই এই সুরাফাতিয়ার ভিতরে আছে এবং আমরা দেখলাম যে অল অফ ইট ইজ তহিদ সুতরাং আমরা যদি আর সার্চ করি বা আর একটু রিসার্চ করি বা একটু করি আমরা দেখব যে কোরআনের সমস্ত কোরআনেই হচ্ছে তহিদ বা ইসলামের সেন্ট্রাল ধারণাটা হচ্ছে তহিদ তহিদবিহীন কোনো ইসলাম নাই মানে এইটা যদি কেউ মিস করে বা এখানে যদি কারোর সমস্যা হয় তাহলে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে অনেক বিপদমী দল আছে যারা তাদের পক্ষে যুক্তি দেখা যায় তহিদ শব্দটি অথবা বিভিন্ন প্রকার তহিদের ব্যাখ্যাকে ব্যবহার করেছে অথচ তাদের সেই ব্যাখ্যা কোরানো শুননার থেকে যা স্পষ্টত বোঝা সে অনুযায়ী ছিল না মানে অনেকে তহিদকে অনেক টুইস্টিংয়ে করছে তহিদের আইডিয়াগুলোকে বলতে গিয়ে বা ই করতে গিয়ে মানে যেমন ধরেন আমি একটা একটা উদাহরণ দিচ্ছি খারেজিরা একটা কথা খারেজি বা তাদের অনুসারে জানান ইদানিং মানে পরবর্তী কালে ওই যুগে না রসুলের যুগে না বা পরবর্তী হয়তো কয়েকশো বছর না বা পরবর্তী যুগে তারা একটা একটা টার্ম ইউজ করে তহেদ হাকে মিয়া এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করে একটা বিশেষ প্লিস্টিং নিয়ে করে তারা এটা যেন আপনাকে মানে হুকুমতের উপর বা কী বলবো ইসলামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারটাকে অতিরিক্ত ইম্পর্টেন্স দেওয়ার জন্য করে এতে খুব ইম্পর্টেন্ট জিনিস নো ডাউট বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট না আর খুব ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না কিন্তু আপনি এক হাজার বছরে কোনো কাফের দেশে বসবাস করতে পারেন না কাফের আন্ডারে বসবাস করতে পারেন বাধ্য হয়ে স্টিল ইউ ক্যান বি এ মুসলিম সুতরাং এটা সেরকম ব্যাপার না কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট আপনি বলতেছেন যে এটা ইম্পর্টেন্স নেই সেটা আমরা আলাদিন আরেক আলোচনা করবো এটার উপর একটা বই আছে আপনাদেরকে আগেও বলছি আপনারা চাইলে কালেক্ট করতে পারেন ইংল্যান্ডে পাওয়া যায় ইংলিশটা ইংল্যান্ডে পাওয়া যায় বাংলাটা বাংলাদেশে ছিল এখন আউট অফ প্রিন্ট বা চেষ্টা করলে দেওয়া যাবে সেটা হচ্ছে যে মেথোডলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ রাবি ডক্টর রাবিয়াল হাদেল মাদখালির একটা বই বাংলায় এটার নাম হচ্ছে নবীদের দাওয়াতেনিটি ওইটাতে দেখবেন যে কী ডিটেইলস আলোচনা করা হয়েছে যে এটা ইম্পর্টেন্ট কিন্তু নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা মনে রাখবো এটা হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট হলে আল্লা মানে আগের স্কলাররা বা নবিসাল্লাহাল্লাম বা তার পরবর্তী যারা ছিলেন তারা এটাকে ওইভাবে এমফোসিস করে যাইছেন সেভাবে তারা এনফোসিস করেননি আমরা দেখবেন জাস্ট ফর এক্সাম্পল আমি অনেক সময় বলি যে যদি কারো কৌচল থাকলে আমি বলি আর কি যে তেরো বছর নসুল্লাহ সাল্লাম মক্কায় ছিলেন বারো থেকে ১৩ বছর এবং একটি সহি হাতিস আপনি দেখাইতে পারবেন না যেখানে বলছেন যে লেটস মানে লেটস এস্টাবলিশ ইসলামিক স্টেট চলেন বা সাবেক একটু বলছেন চলো আমরা মক্কায় যারা আছে তাদেরকে ডিপোজ করি তাদেরকে সিংহাসন থেকে সরাই দিয়ে আমরা একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি এখানে একটা হাদিস দেখাতে পারবেন না বরং উল্টাটা দেখাতে পারবেন যে তাকে অফার করছে মক্কাবাসী যে আপনি আমাদের আপনি যদি চান আমরা আপনাকে বানাই দিব আমাদের উনি বলছেন যে আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলেও আমি আমার যে আমি প্রিচ করতেছি সেটা অর্থাৎ তহিদ থেকে আর বিচ্ছিত হব না আমি আমি মানে কুফরের সাথে কাফারিদের সাথে এ ব্যাপারে কম্প্রোমাইজ করে আমি রাষ্ট্রক্ষমতা বা আমাকে রাজা বানানো বা এটা দেওয়া ওইটা দেওয়া অনেক প্রলোভন দেখাইছে তারা সেটা উনি অস্বীকার করছেন যাই আমাদের আলোচনা বিশেষ এটা না জাস্ট একটু প্রসঙ্গটা আসলো সেই জন্য কীভাবে মানুষ প্রিচ করে সেটা বোঝানোর জন্য তো যারা ইসলামী রাষ্ট্রকে ওভার এমসিসাইজ করে তারা বলবে যে এটা ছাড়া বাকি কিছু সব কিছু মিনিংলেস এটা অত্যন্ত বড়ো একটা মিথ্যা কথা এবং একটা ভ্রান্ত ধারণা তাহলে নবীর পাগম্বর যারা ছিলেন রা বিরাসুল তারা সব ফেলিয়র সবাই ফেল করছে তাদের টেস্টে তাদের মিশনে কিন্তু আল্লাহ আমাদের উল্টাটা বলেন আমরাও বলি লাল লাল আহেদিম মের রসুলি আমরা বলি না মির রাসুলদের ভিতরে আমরা আমরা মনে করি সকল রসুল মাসুম সবাই সফল সবাই আল্লাহর কাছে স্পেশাল পজিশান তার ভিতর গ্রেডিং থাকতে পারে আমাদের নবী সৈদুল মুরসালিন বলি আমরা সেটা আলাদা জিনিস কিন্তু নবী হিসাবে পয়গম্বর হিসাবে বা রাসুল হিসাবে তারা সবাই সত্য সবাই মাসুম হিসাবে সবাই স্ট্যাটাস একই আল্লাহর কাছে প্রিয় হিসাবে সবাই এক ধরনের সবাই সবাই সম্মানিত সবাই মর্যাদাপ্রাপ্ত এবং সবাই তাদের মিশন ফুলফিল করছেন আল্লাহ যতটুকু তাদেরকে পারমিট করছেন ততটুকু যাই আমরা তহিদের তিনটা ভাগ এটা জাস্ট টাচ করে যাব ইনশাল্লাহ এটা এটা পরবর্তীকালের ভাগ আমরা বলবো না যে এটা এটা ইসের সময়কার রাসুল সাল্লাহ সালামের করা ভাগ না বাট ফর থাউজেন্ডস মান থাউজেন্ড অফ ইয়ার্স থাউজেন্ডস না সরি থাউজেন্ড অফ ইয়ার্স হাজার বৎসরের ব্যাপার এটা আমরা পড়ব এটা আসলে রাসুল সাল্লাহ সালামের সময় এইভাবে এইভাবে জানার বা এইভাবে অ্যাপ্রোচের দরকার ছিল না রাসুল সাল্লামের কাছে যারা সরাসরি দিন গ্রহণ করছেন সেই সাহাবিরা বা সেই সময়কার তার পরবর্তী এবং যারা বা তিন যাদের কথা রাসুলাম বলে গেছেন যে এরা হচ্ছে বেস্ট বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট এইভাবে বলছেন তাদের তারা আসলে আমাদের মতো করে এইভাবে শেখার নেই বা শেখার দরকার ছিল না তাদের কারণ তারা সরাসরি তাদের সামনে নাজিল হয়েছে তারা রসলের কাছ থেকে দিন শিখছেন তারা তহিদের উপর প্রতিষ্ঠিত ছিলেন জেনারেল সেন্সে এবং তারা তাদের কোনো ভুল হইলে তাদের বা কোনো ত্রুটি হইলে কোনো বিচ্যুতি হইলে ডেভিয়েশন হইলে সেটা রাসুল সাল্লাম সঙ্গে সঙ্গে শুদ্ধ করে দিচ্ছেন সুতরাং তাদের এইভাবে শেখার দরকার ছিল না কিন্তু আমাদের জন্য এগুলোকে একটু একটু চিন্তা করে জানার ব্যাপার আছে তো আজকে আমরা শুধু অনেক ধরনের ডিভিশন থাকতে পারে আমরা যেটা সবচেয়ে পপুলার ডিভিশন বা পপুলার ডিভিশন অফ তহিদ যেটা ই করা হয় মানে ভাগ করা হয় যেটা তিন ধরনের তহিদ যেটা সবচেয়ে পপুলার বা চালু যেটাকে আমরা বলবো সেটা ইনশাল্লাহ আমরা দেখব তো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে তহিদ আপনার আসলে প্রথম বলা উচিত তহিদ আসমাম আসিফাত কেন আমি পরে বলতেছি তহিদ আসমা আস্তিফাত কেন প্রথমে আনলাম আমি বা প্রথম বলবো যদিও ক্লাসিফিকেশানগুলো অন্যভাবে করা হয় অনেক সময় দেখবেন অন্যভাবে বলা হচ্ছে যে তহিদ রুবুবিহিয়া তহিদ আল আসমা ওয়াস্তিফাত এভাবে বলা হচ্ছে তহিদ বা আল্লাহ একত্ব বা অদিতার ব্যাপারগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয় প্রথম ভাগ হচ্ছে তহিদ আসমা আল আসমা ওয়াস্তিফাত তহিদ আল আসমা ওয়াস্তিফাত এটা হচ্ছে আসমা মানে আপনার জানেন নামের প্লুরাল হচ্ছে আসমা আচ্ছা ইস ইসমন সেখান থেকে আসমা আচ্ছা তাহিদ আল আসমা ওয়া সিফাত এখান থেকে আপনার এটা মানে কি এর নিহিতার্থ এটা এটা অর্থ কি হচ্ছে যে এখানে আমরা কি বলি এর নিহিতার্থ হচ্ছে এই যে কোরআন ও হাদিসে আল্লাহ যে সমস্ত নাম ও গুণাগুণ উল্লেখ করা হয়েছে तर सबकयटी के एम भाव विश्वास कर जे सेवल प्रयोज्य सेगीकार ना से अथवा सेगलर आरोप ना कल्पना प्रसित को चेहरा आरोप समेत व्याख्या ना से नरत आरोप कथा बोले एन्थ्रोफोम और फिकी एफोम और फिक कथा মানে মানুষের মত করে আল্লাহকে চিন্তা করা আমরা বলছিলাম যে শির্কের আগে সম্ভবত আপনাদেরই বলছিলাম হ্যাঁ আপনাদেরই বলছিলাম যে প্রধান মানে মানে খুব খুব কমন দুটা মানে উপায় বা উৎস মানুষ শিরকে ইনভলভ হয়ে যায় একটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় যে আমাদের দেশে পীরফকে যাদেরকে নিয়ে যায় আর মানুষ তাদের শ্রদ্ধা করে তাদের কবরে গিয়ে ওরুস করে যা করে নজবুল্লাহ এটা হচ্ছে ডেইফিকেশান অফ হিউম্যান মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া আর আরেকটা হচ্ছে কি হিউম্যানাইজেশন অফ ডেইটি মানে আল্লাহকে মানুষের মতো করে চিন্তা করা এটা খ্রিশ্চিয়ানরা করছে আপনি মাইকেল এঞ্জেলর একটা ফেমাস পেন্টিং আছে আগেও বলছি হতে কাউকে কাউকে সেখানে দেখবেন যে একটা বুড়া লোক মাসায় উস্কো খুস্কো চুল পাকা দাড়ি পাকা চুল সে আঙ্গুলটা এইভাবে বাড়ায় আসে এবং একটা অর্ধনগ্ন ইয়াং মানুষ সে আঙ্গুলটা আঙ্গুলটা করার চেষ্টা করতেছে একটা হচ্ছে গড একটা হচ্ছে বিং বিভাবে ছবিটা আঁকা এটা খ্রিশ জিনিসটা আছে বা থাকে সেই জন্য এটা স্পেশালি বললেন যে নরত্ব আরোপ না করে নরত্ব বলতে ওই যে বললাম অ্যান্থ্রোফোমফিক সেই অ্যান্থ্রোপোলজি থেকে আসে কথাটা বা মানুষের মতো করে চিন্তা না করা নরত্ব আরোপ না করে কল্পনাপ্রস্ত কোনো চেহারা আরোপ সমেত ব্যাখ্যা না করেই সেগুলোকে বিশ্বাস করতে হবে এটা আমি প্রথমে কেন বললাম যে এটা হচ্ছে স্কলাররা এটাকে তহিদের বা দিনের ব্যাপারে যে তহিদ বললাম আমরা যে তহিদ পিমোটাল সেন্ট্রাল অফ ইসলাম সেন্ট্রাল যাকে যাকে কেন্দ্র করে সব কিছু ঘুরে বা সব কিছু যা যাকে যাকে কেন্দ্র কেন্দ্রে রেখে সমস্ত অ্যাফেয়ারগুলা ইসলামের শাখা প্রশাখা ছড়ায় সেটা হচ্ছে তহিদ তো বা আল্লাহ বিশ্বাস যাই বলেন তো যারা এটা নিয়ে ই করেন মানে যারা এক্সপার্ট বা যারা স্কলার তারা বলেন যে তহিদ আসমা সিফাত হচ্ছে একটা গাছের শিকড়ের মত যেটা আমরা পড়লাম এই মাত্র এটার এক্সপ্লেনশন আমরা যাচ্ছি না জাস্ট অল্প একটু বললাম তারপরে বলেন যে কাণ্ড হচ্ছে তহিদ রুববি এখন আমরা তহিদ আরেকটা মানে সেকেন্ড ক্যাটাগরি তহেদ সেটা আমরা পড়বো এখন তহিদ রুববিয়া সেটার নাম রব হিসাবে আল্লাহ রব মানে প্রতিপালক আমাদের সেই হিসেবে আল্লাহর যে সিফাতগুলো বা আল্লাহ সরি সেই হিসাবে আল্লাহর যে সিফাত না সিফাত আমরা নাম আর সিফাত ওইখানে পড়লাম সেই হিসাবে যে কাজগুলো আল্লাহর যে প্রতিপালনের জন্য এই মহাবিশ্বকে যেভাবে চলতে সে চালানোর জন্য যে কাজগুলো আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ রিজেক্ট দেন আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ ফ্যাশন করেন আল্লাহ রূপ দেন আল্লাহ যা কিছু আমরা বলি তো এখানে ডেফিনেশানটা হবে এরকম কর্মকাণ্ডের নিরিখে আল্লাহ একত্রে বা অদ্বিতীয়তে বিশ্বাস যেমন আল্লাহই সকল সৃষ্টির একমাত্র সৃষ্টাও প্রতিপালন এই বিশ্বাসটা হচ্ছে সেন্ট্রাল অফ তহিদ রুবিয়া তহিদ আল রুবিয়া মানে এই এই নিরিখে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ইউনিক বা অ্যাপসলিউট আল্লাহ মতো আর কিছুই না আর কারও কোনো শেয়ার নেই এখানে আর এটাকে কাণ্ড বললাম গাছের কাণ্ড হিসাবে চিন্তা করা হয় আর সেই গাছের ফল হিসাবে চিন্তা করা হয় তহিদ আল লোহি আমার পারফেকশান হচ্ছে এখানে। এবং এই তহিদ আল লোহের আমাদের একটা সেন্টেন্স বলে রাখি যে নবী পায়গম্বর যুগে যুগে আল্লাহ পাঠাইছেন এইটাকে ঠিক করার জন্য বা শুদ্ধ করার জন্য এখানে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় এখান থেকে এটা কি আমরা পড়ি একটু এর অর্থ হচ্ছে ইবাদতের সকল কর্মকাণ্ড সকল কিন্তু সকল কথাটা এমসিসাইজ করা উচিত সকল ছোট থেকে ছোট বড় থেকে বড় ইবাদতের সকল কর্মকাণ্ড আল্লাহর এবং কেবল মাত্র আল্লাহরের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে কেননা তিনি হচ্ছেন সকল ইবাদত প্রাপ্তির দাবিদার একমাত্র যোগ্য সত্তা সামান্যতম এক মাইক্রনও ইভেন নাবী সাল্লা সাল্লামের প্রতিও যদি আপনার চলে যায় ইবাদতে এক মাইক্রন মাইক্রন মানে কি মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার মানে ছোট বোঝাইতে অনুপরমাণু বোঝাইতে মাইক্রন কথাটা ইউজ করা হয় লিটারেচারে বা এমনিতে এক মাইক্রোনো কারপুতি যেতে পারবে পারবেনা কারো দিকে ন্যস্ত হতে আপনা আপনার ইবাদতে সমস্তটুকু কেবল আল্লাহর জন্য হতে এটা হচ্ছে তহিদ আল দাবি বা এইটা যখন আপনি এস্টাবলিশ হবেন এটার উপর আপনি বলতে যে তহিদের আল উপর আসেন আপনি এটাকে অনেকে তহিদ ইবাদাও বলেন আজকে আমরা আর যাবো না আমরা শেষ করে দিই এখানে সোমানা কালাম বেহামদিকা আশেদ আল্লাহ আল্লাহ আস্তাফার কত বিলাইক আমরা যে শুনলাম তার কাছে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সচানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত